উম্মুল মোমিনিন আইসা রদিল্লাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসেল সাল্লিয়াল্লাম এর নিকট জিহাদের অনুমতি চাইলে তিনি বলেন তোমাদের জিহাদ হল হাজ আবদুল্লাহ ইবনু অলিদ বলেছেন সুফিয়ান রদিল্লাহ তাল্লাহ এ সম্পর্কে আমাদের হাদিস শুনিয়েছেন